একটা আয়াতের মধ্যে এত বেশি কথা বর্ণনা করছেন সোহান আল্লাহ মানে আল্লাহর কোরআন যে এটা ওহি এবং আল্লাহ সোহান এটার বড় দলিল কোরআনে কারিমে সুরা বাণী ইসরাইলের এক নম্বর আয়াত এবং কোরআনের দেখেন কোরআনের এক একটা বাক্যকে বলা হয় এক একটা আয়াত কোরআনের এক একটা আয়াত বলি না আমরা কোরআনে কত আয়াত আছে এটা নিয়ে কিছু একটা কম বেশি লাভ আছে মানে ছয় হাজারের উপরে কোরআনে কারিমের আয়াত আছে আচ্ছা এগুলো তো আয়াত না এগুলো হইলো বাক্য এক একটা বাক্যকে আমরা বলি এক একটা আয়াত তাহলে এই এক একটা বাক্য এক একটা আয়াত হইলো কেমনে অর্থাৎ কোরআনে কারিমের এক একটা বাক্য এক আল্লাহ নিদর্শন আল্লাহকে খুঁজে পাওয়ার পাওয়ার এক এক একটা একটা নিদর্শন বাক্য সোহান যদি আপনি চিন্তা গবেষণা করেন আল্লাহকে ওই বাক্যের মধ্যে পেয়ে যাবেন পুরা কোরআন দরকার নেই এক বাক্য যদি কেউ চিন্তা গবেষণা করে কোরআনের একটা বাক্য একটা সেন্টেন্স এটার মাধ্যমে সে আল্লাহ সোহানা পাবে এজন্য জন্য কোরআনের এক একটা বাক্যকে বলা হয় এক একটা আয়াত এক একটা আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন সোহান আল্লাহ পাক শুরুতে বলছেন সোভাহ সোভান দিয়ে পাক শুরু করছেন সোভান দিয়ে অসংখ্য জিনিসের জবাব আল্লাহাক এখানে দিয়ে দিচ্ছেন কেউ কেউ বলতে পারে যে মেরাস্তন স্বপ্নযোগ্য আল্লাহ অবস্থায় স্বাভাবিকের বিপরীত অবস্থা হইলে সোভান আল্লাহ আল্লাহ আয়াতটা শুরুই করেছেন সোভান অর্থাৎ যেই ঘটনাটা আমি তোমাদের কাছে বর্ণনা করতেছি চারকমের মাখলুক চার ধরনের আল্লাহর আবাদত করে আল্লাহর জমিনে এক ধরনের মখলুক আছে যারা সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ব্যায়াম করে জীবনে একবার রুকুও করতে পারে না শেষ দাও করতে পারে না বৈঠকও করতে পারে না এরকম আছে না কোটি কোটি দেখেন গাছপালা যা আছে এগুলো সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাঁড়াই রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেয়াম মানে দাঁড়াই দাঁড়াই আল্লাহর জিকির করতেছে আল্লাহর এবাদত করতেছে জীবনে একবার রুকুও করতে পারে না শেষ দাও করতে পারে না বসতেও পারে না আবার আল্লাহ সবান অসংখ্য মাকলোক আছে যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রুকুর মধ্যে আছে। একবার সারা জীবন রুকুর মধ্যে আছে। এরকম আছে না ছত্রিশ পর্যন্ত গরু ছাগল মহিষ বেড়া যা আছে সারা জীবন দেখেন রুকু অবস্থায় আল্লাহর জিকির আল্লাহর আবাদত করতেছে আবার আল্লাহ সুবানার অসংখ্য মাকলোক আছে যারা সারা জীবন সাজদা অবস্থায় আল্লাহর আবাদত করে সাজদা অবস্থায় দেখেন সাপ তারপরে এরকম কত অনেকগুলা প্রাণী আছে মাটির সাথে লাগানো এরা সাজা অবস্থায় আল্লাহর আবাদত করে যাচ্ছে সারা জীবন আবার অনেকগুলো মাখলোক আছে যেগুলো সারা জীবন বসে বসে আল্লাহর আবাদত করে বিশাল বিশাল ফাহাদ আল্লাহ রব আলিন বৈঠক অবস্থায় বসায় রাখছেন বৈঠক অবস্থায় অবস্থায় বসে বসে এরা আল্লাহর জিকির করে যাচ্ছে আল্লাহর ফেরেস্তাদেরকে আল্লাহ পাকে এইভাবে সাইভাবে রাখছেন আসমানের যে ফেরেস্তারা আছেন এরা কেউ সারা জীবন শুধু দাঁড়াই দাঁড়াই আল্লাহ আবাদত করতেছেন কেউ রুকু অবস্থায় করতেছেন কেউ সেজদা অবস্থায় করতেছেন কেউ বসে বসে করতেছেন আল্লাহ এমন একটা যে একসাথে আবাদত করতে পারে সোহান একমাত্র মানুষ আল্লাহকে ইনসানকে বানাইছেন যারা দাঁড়াইও করতে পারে রুকুও করতে পারে স্যাজদাও করতে পারে বসতেও পারে এজন্য জন্য আল্লাহ রব আমিন মানুষের শরীরটাকে জোড়া জোড়া করে বানাইছেন জোড়া জোড়া করে বানানোর উদ্দেশ্য হলো এই আল্লাহ যদি বসতে পারতেন কত জোড়া যে বানাইছেন একটা আঙ্গুল বানাইছেন সেখানেও দেখেন কতগুলো জোড়া আল্লাহব এই জোড়া যদি না হইতো আপনি আল্লাহর তাজবি গুনতে পারতেন না আমরা এখন গনে গনে হিসাব করি ডাইন হাত দিয়ে বাম হাত দিয়ে তারপরে রুকুতে গেলে এগুলো নড়াচড়া লাগে সাজদায় গেলেন আল্লাপাক মানুষের শরীরটাকে আবাদতের উপযোগী করে বানাইছেন সোহারক পুরো একটা শরীর আবাদতের জন্য আল্লাহ বানাইছেন এই জন্য যেভাবে আবাদত করা যায় সেভাবে আল্লাহ আল্লাপাক শরীরটাকে গঠন করেছে। এখন দেখেন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো দাঁড়ানো অবস্থায় আল্লাহর প্রশংসা করি দাঁড়ানো অবস্থায় ছানা দিয়ে হাম দিয়ে আমরা নামাজ পড়ি কিন্তু রুকুতে যখন যাই তখনই বলি সোভান রবি আজিম সোভানো আবার শেষদা যখন যাই তখন বলি সোভান আলা, রব্বি আল আলা। তাহলে দাঁড়ানো অবস্থায়ও সোভান নাই বৈঠক অবস্থায় সোভান নাই রুকুর মধ্যে সোভান আল্লাহ মধ্যে সোভান আল্লাহ কারণ হলো দাঁড়িয়ে আবাদত করা আর বসা আবাদত করা এই দুইটা হলো স্বাভাবিক গতি আর রুকু করা সেচদা করা এটা হল অস্বাভাবিক গতি সোহান আল্লাহ মোমিন কাফের মধ্যে পার্থক্য হলো মুমিন কাঁফেরও কিন্তু দাঁড়ায় দাঁড়ায় আবাদত করে কাফেরও কিন্তু বসে বসে আবাদত করে কাফের মুশ্রিক রুকু করে না সাজদা করে না মুমিন রুকু করে মুমিন সেচদা করে সোহান আল্লাহ মানে এই দুইটা জিনিস ব্যতিক্রম আবাদত এই জন্য জিনিস অস্বাভাবিক জিনিস আসলে কি আসে আল্লাফাকি তার বান্দা আল্লাপাক কাউকে বান্দা বলা এটাই হলো সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার সোহান আল্লাহ আল্লাহ যদি বলে যে এটা আমার বান্দা বাস আল্লাহা কোরআন এক দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে ডেকে কি বলছেন মানে আমার বান্দা হইলে জান্নাত সোহান আল্লাহ সব মানুষকে বলছে ফদ খুলি ফি এবাদি আমার বান্দা হয়ে যাও তাহলে আল্লাহ যদি বলে যে এটা আমার বান্দা সোহান আল্লাহ তাহলে বুঝতে হবে যে উনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে বলছেন এই জন্য সবাই কিন্তু বান্দা সব বান্দা না কিন্তু আল্লাহ কিছু কিছু বশিষ্টের বান্দাকে আল্লাহবাগ এবাদুর রহমান নাম দিচ্ছেন নাম দিছেন এবাদিয়া সলে নাম দিয়েছেন এজন্য। আল্লাহর বান্দা নবী সালুসলামকে আল্লাহা কি বলছেন আমরা সাক্ষ্য দিচ্ছি মহাম্মলাম আব্দহু প্রথম হলো আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তারপরে হলো ওয়ারাসুলহু কেউ যদি আব্দহু বিশ্বাস করে রাসুলহু বিশ্বাস না করে সেও কাফের কেউ যদি রাসুল করে আব্দ বিশ্বাস না করে সেটা মিলের বিশ্বাস করতে হবে পড়তেন না রাসুল তো আত্মাইতের মধ্যে কি বলতেন আসসালামুহান রাসুল তোর নিজেই রাসুল সালাম দিতেন কাকে আবার আল্লাহ আমরা সবাই কার্ল আলুল সাল্লাহ সাল্লামের ভিতরে আল্লাহ দুইটা জিনিস একসাথে দিচ্ছেন একটা হইলেন তিনি আব্দুহু আর একটা হলেন তিনি রাসুলহ তিনি আব্দুহু হিসাবে আমাদের উপরে যেমন নামাজ পড়োস তার উপরে পড়োস তিনি আল্লাহর গোলাম তিনি আল্লাহর বান্দা আমাদের উপরে যেমন পর্দা পরজ রাসুলের উপরে পর্দা পরস এই জন্য রাসুলের সামনে মহিলারা পর্দা আসতেন না রাসুল পর্দা করতেন কেন পর্দা করতেন আল্লাহ তো তার অতীতের সামনে সব গুণা মাফ করে দিচ্ছেন কিন্তু মনে রাখতে হবে প্রথমে তিনি আব্দুহু হু তারপরে তিনি রাসুল এজন্য তিনি যখন নামাজ পড়তেন তখন আব্দে মোহাম্মদ তিনি আল্লাহর গোলাম্মদ হিসাবে নামাজ পড়তেন ওই সালামটা দিতেন আল্লাহ রসুল মুহমদটা দিতেন আল্লাহ এর উপরে কিন্তু নামাজ পড়তেন আব্দহু হয় আল্লাহর গোলাম হয় সালামটা দিতেন আল্লাহর রসুল মানে তার একজনের ভিতরে দুইটা জিনিস আল্লাহ সুবানো তারা এই মেয়েরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন আবদিহি এক রাত্রিতে আল্লাফাক মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছে এখানে নিহিত আছে মসজিদে আকসা বলছেন তখনও কিন্তু মসজিদে নববি হয় নাই তা আল্লাপাক ওই এর আগ পর্যন্ত মসজিদে আকসার নাম ছিল বাইতল মাকদাস কিন্তু আল্লাফাক এখানে নাম দিলেন মসজিদে আকসা আকসা মানে দূরবর্তী মসজিদ মানে মসজিদে হারাম থেকে এই মসজিদটা দূরবর্তী এই দূরবর্তী কোথার মধ্যে দূরবর্তী একটা হবে পূর্বাভাস দিচ্ছেন এখানে যে এটা দূরবর্তী ওইটা হবে নিকটবর্তী এজন্য দেখেন মসজিদে হারাম থেকে দূরে কোনটা মসজিদে নবী দূরে না মসজিদে আকসা দূরে আকসা দূরে আল্লাহ এই জন্য বলছে মসজিদ আকসা আরেকটা হবে মসজিদে আদনা মানে সেটার নাম মসজিদ এবার আল্লাহ আল্লাপকে মোবারক বানিয়ে দিয়েছেন বরকটময় বানিয়ে দিয়েছেন এবং এই মেরাজের উদ্দেশ্য কি সেটা আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিনা আয়াতেনা উদ্দেশ্য ছিল আমি আল্লাহর আয়াত দেখায় দেওয়া আল্লাহর আয়াত দেখানোর জন্য আল্লাহাক এই কাজটা করছেন আল্লাহ যেমন আল্লাহর আয়াত এই আল্লাহর আয়াত এত নবীর সাথে তিনি দেখা করছেন এত নবীর ইমামতি করছেন আচ্ছা এরপরে আল্লাহ সুবাহ আসমানে নিয়ে গেলেন আসমানের প্রত্যেক ফ্লোরে ফ্লোরে প্রত্যেক তলায় তলায় অনেক নবীদের সাথে সাক্ষাৎদের সাথে সাক্ষাৎ আল্লাহর অসংখ্য মাকলাত এরপরে আমাদের অবস্থা অবস্থা হচ্ছে কত দেখলেন কত শাস্তি দেখলেন এইগুলো এসে আবার রবিশ্বরচন্দ্র মোহাম্মতের কাছে বর্ণনা করলেন এই যা দেখলেন এইগুলা সবগুলো আল্লাহর আয়াত আল্লাহ বলছেন লিনুরিয়া আয়াত আমার আয়াত দেখানোর জন্য আমি এই কাজটা করিয়েছি সোহান আল্লাহ আল্লাহনা করেছেন আলোচনা হবে মেয়েরাজ আমাদের করণীয় কি মেরাজের আমল হইলো একটা সেটা হইল নামাজ সোহান আল্লাহ সলাপ এমন এক আবাদত সমস্ত ওহির মাধ্যমে জমিনে খরচ হয়েছে এটা একমাত্র আবাদত যেটা মানে ওহি ওটাহি কিন্তু আল্লাহ এবং অন্য রাসুল সবাদতে আল্লাহ এবং রাসুলের মাঝখানে ছিল জিব্রাহ রোজা ফরজ হয়েছে কে জিব্রাইল এ তো নিয়ে আসছে মাঝখান জিব্রাহলের মাধ্যমে জিবাহের মাধ্যমে সকল আবাদত বন্দে জিব্রাইল আলামের মাধ্যমে এটা আসমানি আবাদত সোহান আল্লাহ এই জন্য নবী আল্লাপাক স্পেশাল বিশেষ করে আসমানে নিয়ে তারপরে আল্লাপাক সলাপ ফরজ করেছেন এজন্য সলাপ এমন শক্তিশালী আবাদত এই আবাদতের সাথে দুনিয়ার আর কোন আবাদতের তুলনা নাই এজন্য জন্য আল্লাহর ঘরে তাওয়াজ পর্যন্ত নামাজ বন্ধ করে দিতে পারে আল্লাহর ঘরে তাওয়াজ এক আল্লাহ আকবর আল্লাহ সাথে সাথে তাওয়াজ বন্ধ অর্থাৎ নামাজ এমন শক্তিশালী আবাদত যেটা তাওয়াজ পর্যন্ত বন্ধ করে দিতে পারে কিন্তু আমাদের কাছে আজকে এত দুর্বল হয়েছে আমাদের ব্যবসা বন্ধ করতে পারে না আমাদের কাজ অফিসের কাজ বন্ধ করতে পারে না বিকাশ অথচ নামাজের সাথে দুনিয়ার কোন কাজের তুলনা নাই যখনই আজান হবে সমস্ত কাজ বন্ধ এটাই হলো একজন মুমিনের আলামত কিন্তু আজকে আমরা সেই মেহরাজের যে গুরুত্বপূর্ণ আমল এবার সেই নামাজকে আমরা বলে গেছি এই দেশের মেরাজকে ভাগ বিশ্বাসের মাধ্যমে বিশ্বাস করা তৌফিক দান করুন আল্লাপাক আমাদের সবাইকে আমাদের পরিবার পরিজন সবাইকে আল্লাপাক ফাঁস নামাজের মুসল্লি বানিয়ে দিন আমাদের পুরো সমাজটাকে এই দেশটাকে সমস্ত মুসলিমকে আল্লাপাক পাঁচ নামাজ মুসলিবানি দিন সুবাহ কালাদ